আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধি বিধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা ইসলামের এমন সব সুন্দর বিধে সুন্দর সামাজিকতা সুন্দর পবিত্র পারিবারিক ধারা। এবং রাষ্ট্রীয় জীবন ধারা এই পৃথিবীতে কিভাবে আমরা বাস করব। কিভাবে আমরা একজন মানুষ হিসাবে মানুষ হয়ে সুন্দর মানুষে হয়ে বাস করবো এবং একটি অমর জীবন মৃত্যুহীন জীবন লাভ করতে পারবো। সেই ফর্মুলাগুলো সেই মূলনীতিগুলো একের পর এক আপনাদের সামনে তুলে ধরছে প্রিয় ভাই বোনেরা আল্লাহ তালা আমাদের সবাইকে এমন একটি জীবন দান করুন যে জীবন মৃত্যুর পর শুরু হয়ে আর কখনো শেষ হবে না সে জীবনে আমরা অনন্তকালের সুখ আমরা লাভ করতে পারব প্রিয় ভাই বোনেরা সেজন্যই এমন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে ইসলামের অত্যন্ত আরেকটি জীবন ঘনিষ্ঠ বিধান নিয়ে আসব সেটি হলো প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ আমরা যেই সমাজে থাকি যে পরিবেশে আমরা থাকি সেখানে যারা আমাদের প্রতিবেশী থাকে তাদের প্রতি আমাদের যে সুন্দর ব্যবহার তাদের যে অধিকার আছে সেই অধিকার দিতে হবে সেই অধিকার দেওয়ার কথা কোরআনে কারিমে যে আল্লাহ উল্লেখ করেছেন সেই বিষয়টি আজকে আপনাদের সামনে নিয়ে আসবো প্রিয় ভাই বোনেরা প্রতিবেশী অধিকারটা এত বেশি যে কোরআনে হাকিমে চার নম্বর সৌর আনিসায় প্রতিবেশীর কথা আল্লাহ উল্লেখ করে যে আয়ারটি নাজিল করেছেন وابي لوالدين احسانا وبذل قربا واليتاما والجار ذي القربى والجار ذي الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم جنه الله بولছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো আর পুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিশা আল্লাহর সাথে অলজাহ করবা নিকটাত্মীয় প্রতিবেশী তার সাথে সদ ব্যবহার করোব যে অনাত্মীয় প্রতিবেশী তার সাথেও করো যে তোমার অল্প সময়ের জন্য পার্শ্বে যে তোমার উপবিষ্ট হয়েছে পার্শ্ব চর তোমার হয়তো ক্লাসের সাথী বা গাড়ির সিটে বসেছো কিছুক্ষণের জন্য সে সাথী বা কোথাও বসেছো কিছুক্ষণ জন তোমার সঙ্গে আছে তার সাথেও সদ ব্যবহার করো আল কোরআনে এইভাবে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন সুরআ ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে যার বা প্রতিবেশী এই প্রতিবেশী শব্দটি কোরআনে সুরআ আটচল্লিশ নম্বর আয়াতেও রয়েছে ও ইন্নি জার উল্লাহুম শয়তান বদরযুদ্ধের আগে তার সাঙ্গ পাঙ্গ আবু জাহালদারকে বলেছিল যা উল্লাহকুম আমি তোমাদের যার প্রতিবেশী তাদেরকে আশ্বস্ত করেছিলাম আমি প্রতিবেশী প্রতিবেশী মানে অবশ্যই তোমাদের যুদ্ধে আমি সাহায্য করবই যদি তোমরা আমার প্রতিবেশী আমার একটা বিশাল দায়িত্ব আছে তোমরা আমার প্রতিবেশী হওয়ার কারণে আরেকটি প্রসঙ্গ সুর আজ ষাট নম্বর আয়তে রয়েছে লা লাইজের কাফিহা ইল্লা কলিলা মুনাফিকরা যদি এইভাবে সন্ত্রাস থাকে মদিনা জিন দিগিতে করতে থাকে তাহলে তারা এই বদিনায় আর প্রতিবেশী হিসাবে থাকতে পারবে না সামান্য সময় ছাড়া পালিয়ে যাওয়ার সময় শুধু পাবে এরপরে আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে মধ্যে প্রতিবেশীর কথা এইভাবেই ব্যক্ত হয়েছে তবে শহীদ হাদিসের মধ্যে প্রতিবেশীর কথা অনেক বেশি করে আল্লাহ তালা উল্লেখ করেছেন এখানে কোরআনে যে ওল জাহজিল করবা সুরআ সত্রিশ নম্বর আয়াতে নিকট আত্মীয় প্রতিবেশীকে সবার আগে প্রতিবেশী হিসাবে মর্যাদা দেয়া হয়েছে কারণ সে আত্মীয় আবার প্রতিবেশী আত্মীয় হওয়ার কারণে ব্লাড কানেক্টেড হওয়ার কারণে রক্ত সম্পর্কিত মানুষ হওয়ার কারণে সে একটা অধিকার পাবে আবার সে যেহেতু যার প্রতিবেশী সেজন্য সে একটা অধিকার পাবে আসলে প্রতিবেশী যেই হোক না কেন আত্মীয় প্রতিবেশী হোক অনাত্মীয় প্রতিবেশী হোক খনোকালের প্রতিবেশী হোক এরা সবাই অহসান পাওয়ার যোগ্য অবসলিম সমাজের দেখা দেখি আজকে প্রতিবেশীদের সে অধিকার আর দেয়া হয় না এখন প্রতিবেশী শহরের জিন্দিগিতে একই ফ্ল্যাটে থাকে দেখা গেল আট দশ বিশ বছর পর্যন্ত থাকছে কিন্তু কারোর সাথে কারো কোনো দেয়া নেয়া নেই পরিচয় নেই দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর চলে গেল কেউ কারো কোনো হক আদায় করেনি কোনো পরিচয়টা পর্যন্ত নেয়নি আজকের ইট সিমেন্টের মৃত বিল্ডিং এ থেকে থেকে মানুষও ফাষান হয়ে গেছে কোরআনের এই মূলনীতিটি হারিয়ে গেছে সমাজ থেকে অথচ প্রতিবেশীর হক এত বেশি যে নবী সাল্লা সাল্লাম বলেছেন মা যারা জিব্রিল আমিন আমাকে প্রতিবেশীর বিষয়ে এত বেশি উপদেশ দিয়েছেন গুরুত্ব দিয়ে এত বেশি বলেছেন যে আমার ধারণা হয়েছে যে একজন প্রতিবেশী মারা গেলে সম্ভবত আরেক প্রতিবেশীকে তার সম্পত্তিরও আদেশ বানিয়ে দেওয়া হবে প্রতিবেশী হওয়া এত গুরুত্বপূর্ণ বিষয় রূপে সহি হাদিসের মধ্যে আমরা পেয়েছি সহি বোখারিতে হাদিসটি এসেছে রসর উল্লা সাল্লা সাল্লামের সমগ্র জীবন আমরা দেখেছি প্রতিবেশীর প্রতি প্রচণ্ড সতর্ক ছিলেন এবং তাদের অধিকার দিয়েছেন কেমতের ময়দানে প্রতিবেশীর এই হক সম্পর্কেও কিন্তু বিচার করা হবে অতএব ইসলামী সমাজ সভ্যতায় প্রতিবেশীরা আরেক প্রতিবেশী থেকে নিরাপত্তা পাওয়ার যোগ্য আসলে যেমন একজন প্রতিবেশী তারই এক প্রতিবেশীর প্রাচীরের মধ্যে একটা কাঠ একটা বাঁশ একটা কিছু তিনি সেখানে লাগাতে চাচ্ছেন তার হয়তো কোনো প্রয়োজন যে কাপড় নেড়ে দেবেন বা একটা পর্দা করবেন একটা কাট সেখানে যুক্ত করতে তার প্রয়োজন হয়েছে নবীজি নিষেধ করেছেন যে এটা সে তোমার প্রাচীরে গেতে ফেলুক তুমি নিষেধ না। কোন প্রতিবেশে নিষেধ করতে পারবে না আবহাওয়ারা এই হাদেশটি যখন বললেন তখন অনেকেই বিস্ময় প্রকাশ করলেন যে এত বড় অধিকার প্রতিবেশীর যে আমার প্রাচীরে সে একটা কাঠ সে গেঁথে নিতে পারবে তার ব্যবহারের জন্য তখন আবহাওয়ারা বললেন মালিয়ার মোরে দিন ব্যবহার করার আজকাল এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর সামান্য একটা কিছু করলে মামলা মোকদ্দমা শুরু হয়ে যায় এটা কোনো ইসলামের দলিল নয় মনের মধ্যে যদি ইমান থাকতো এটা তো নবুজি বলেছেন মানকান এটা সাহেব যে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে সে যাতে তার প্রতিবেশীকে সম্মান করে তো প্রতিবেশীর সম্মানের দাবি তো এটাই প্রতিবেশীর কি লাগবে সে যদি অসুস্থ হয় তার এয়াদাতল মারিদ তাকে দেখতে যাওয়া তার সেবা করা আমাদের সমাজে আগে ছিল বাড়িতে কেউ অসুস্থ হলে পালাক্রমে রাতের বেলা গিয়ে গিয়ে তার সেবা দিয়ে আসত কারণ যেই ঘরে তিনি অসুস্থ সেই ঘরে মানুষ তো প্রতি রাতেই তাদের জাগতে হয় সেজন্য বাড়ির অন্যান্য ঘরের মানুষরা এসে একরাতে রাত করে পালাক্রমে তাদের রুগীকে দেখেন আর ঘরের মানুষদেরকে একটু ঘুমাবার সুযোগ করে দেন এই যে সমাজ সেবা ইয়াদাত মরিদ একজন রুগীকে দেখতে গেলে যতক্ষণ সে রুগীর কাছে আছে ততক্ষণ ফাহুয়াফি খরা হাফিল যান না সে জান্নাতের ফল খাচ্ছে ততক্ষণ ততক্ষণ ফেরেস্তারা অসংখ্য ফেরেস্তা তার জন্য আল্লাহর হয়েছে কোনো বিষয়ে কোন ঈর্ষা করা যায় না আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন কোরআন তেল করছে দিনের কয়েক টাইমে এবং রাতেরও কয়েক সময় যেমন আল্লাহ আমাকে এইভাবে কোরআন পড়ার তফিক দিতেন তুমিস তার মতো আমল আমিও করতাম সে সত্য সত্য এটা বলছে আরেকজনকে আল্লাহ সম্পদ দিয়েছেন সত্য পথে আমিও করতাম এইভাবে যদি প্রতিবেশি সে বলে তাহলে হাতেসি রয়েছে যে তাদের উভয়ের আজর সমান হয় মানে সেও ওই শ্রেণীর আজর সেও পেয়ে যাবে প্রতিবেশি। এই আকাঙ্ক্ষা করার কারণে ওই রকম সবসা পেয়ে যাবে তাহলে প্রতিবেশী ভালো কাজ করলে আরেক প্রতিবেশীর অন্তরে সেটা করার একটা উদগ্র বাসনা তৈরি হয় এজন্য প্রতিবেশীর উচিত সে এমন ভালো কাজ করবে যাতে তার আশপাশের প্রতিবেশীরা সেই ভালো কাজে উদ্বুদ্ধ হতে পারে ইমাম নাসাই আবু হরিয়া আল্লাহন থেকে আরেকটি হাতিজ বর্ণনা করেছেন নবী সালাম বলেছেন তাহম তোমরা আল্লাহর কাছে পানা চাও মন্দ প্রতিবেশি থেকে মন্দ প্রতিবেশি একটা খারাপ বিষয় একজন ভালো প্রতিবেশী অনেক ভালো জিনিস একজন ভালো প্রতিবেশীর দ্বারা মানুষ অনেক কল্যাণ লাভ করে অতএব একজন ভালো প্রতিবেশীর দোয়া আমরা আল্লাহ কাছে করবো আর খারাপ প্রতিবেশি থেকে আল্লাহ কাছে পানা চাইব প্রিয় দর্শক সময় হয়েছে একটি বিরতির বিরতির পর আবারও আসবেন ইনশাল্লাহ পথ প্রদর্শক আলকুর আনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি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 पवित्र विशुद्ध जीवन जापन कर दिए निर्देशना जानते हम देख कुरानत आज सन्दा साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेशे पीट टी बांगल्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 বিরতির পর আবারও ফিরে এলাম আল কোরআনের জীবন ঘনিষ্ঠ আরেকটি বিধান নিয়ে যেটি আমাদের অত্যন্ত বিরাট সামাজিক বিধান আমাদের সমাজে আমরা আমাদের শিশুকালে আমরা দেখেছি একজনের ঘরে যদি কোনো মেহমান আসতো যেন সবার ঘরে আসলো একজনের ঘরে যদি বিয়ের কোনো আয়োজন শুরু হয়েছে বাড়ির সবাই সে আনন্দে মেতে উঠেছে একজনের দুঃখে সবাই দুঃখী থেকেছে ঈদের সময় যখন সবাই বাড়িতে আসতেন চাকরিজীবীরা বিদেশে যারা থাকেন তারা আসতেন যে গরিব ঘরে জামা নেই নিজের সন্তানদের জন্য জামা নিয়ে আসার সময় তাদের সন্তানদের জন্য জামা কাপড় নিয়ে আসতো এমন একটা সুন্দর প্রতিবেশিত্বের মধ্যে আমরা আমাদের শিশুকাল আমরা কাটিয়েছিলাম তো সেই জিনিস জীবন এখন অনেকটা হারিয়ে গেছে আমাদের উচিত সেই জিনিস আবার আসা এটা কিন্তু সুযোগ নেই যেমন আহমদে আবু হরাইরা হ্রদ আল্লাহ আনু থেকে একটি হাদিস রয়েছে রসুল্লাহ বলেছেন লাউমিন কসম সেই হবে না সেমানদার হবে না ওই ব্যক্তিটা কে যার কথা এমন ভয়ঙ্কর ভাবে আপনি বলছেন এমন কসম করে বলছেন লোকটা কে কলা বললেন ওই প্রতিবেশী যার ধ্বংসযজ্ঞ থেকে অন্যায় অনাচার থেকে অনিষ্ট জলুম থেকে তার প্রতিবেশীরা নিরাপদ থাকে না সেই মমিন হতে পারে না আল্লাহর কসম সেই মমিন হতে পারে না আল্লাহর কসম সেই মমিন হতে পারে না আল্লাহর কসম সেই মমিন হতে পারে না আল্লাহ আকবার কি না আমা বাবা একুহু সাহাবারা প্রশ্ন করলেন আপনি যে বললেন বাবা এক বাবা এক শব্দের অর্থ কি নজি বললেন সার রহু তার অনিষ্ট থেকে দেখা যায় প্রতিবেশী এমন হাই ভলিউমে সে গান শুনছে যে তার আশপাশের কেউ ঘুমাতে পারছে না অথবা সে এমন অত্যাচার করছে প্রতিবেশীদেরকে তার অত্যাচারে আশপাশের সবাই ভয়ভীত তাদের কোনো নিরাপত্তা নেই কখন কাকে মারে কখন কাকে গালিগালাজ করে কখনকার মেয়েদের উপর অত্যাচার করে কখন কি অপমান করে এই যে একটা অবস্থা এরকম বহুলোক সমাজে এরকম আছে তাদের ব্যাপারে নবজি বলেছেন যে আল্লাহর কসম সেই মন্দার হতেই পারে না তাহলে ইমানদার হতে হলে অবশ্যই কোন ধনির জন্য তো সদাকা হালাল নয় তবে আল্লাহর পথে তিন ব্যক্তির জন্য সাদাকা হালাল একজন হলো আল্লাহর পথে তিনি এটাকে দান করবেন দ্বিতীয় সবিল প্রতীকের জন্য আর প্রতিবেশী তাকে হাদিয়ে দিল প্রতিবেশী গরিব লোককে যদি কোনো ব্যক্তি সদাক্কা দেয় জাকাত দেয় আর সে জাকাতের টাকা থেকেই সেই গরিব যদি কোন দনীকে আপ্যায়ন করে এটা ঠিক আছে এতে কোন সমস্যা নেই প্রতিবেশিত্বের অধিকার ইমাম আহমদ রাহেটি হাদিস বর্না করেছেন তিনি বলেছেন যে আব্দুল আসালে আমাদের একজন ইহুদি প্রতিবেশী ছিল সে একদিন তার ঘদ থেকে বাইরে বেরিয়ে আসলো আমাদের কাছে কবা আসিনবী সাল্লাল সালামা নজির রসিল হওয়ার আগে কিছু কাল আগে একটা ছাদর গায়ে দিয়ে সে আসলো বেফানায় আহলি আমার পরিবার পরিজনের বারেন্দা সে চলে আসলো সে এসে ফাজাকারাল কিয়াম সে প্রতিবেশী এসে মানুষের পুনরুজ্জীবিত হওয়ার কথা বললো কে আমাদের কথা বলল। হিসাব নিকাশের কথা বলল পাল্লার কথা বলল এবং জান্নাত জাহান্নামের কথা বলল। আহলে শিরকিন বললো ফকরিনের মত সেই ইহুদি প্রতিবেশিটি এটা বলেছিল কাদেরকে এমন সব লোকেদেরকে যারা সব মূর্তি পূজারি। যারা মৃত্যুর পরে আবার জীবন আছে বলে তারা বিশ্বাস করত না ফকর আল্লাহ বললো তুমি ধ্বংস হে অমুক তারা হাজা কাহিন তুমি মনে করো যে এগুলি কিছু হবে মানুষেরা মৃত্যুর পরে তারা আবার জীবিত হয়ে এমন জগতে যাবে যেখানে জান্নাত আছে জাহান্নাম ও আছে তুমি এটা বলছো এটা কি সত্য ইমনাফা সেখানে আবার তাদের আমলের বিনিময় দেওয়া হবে তাদের কাছে বিস্ময়কর হলো এটা কেমন কথা মরে গেলে আমরা পৌঁছে গেলি শেষ হয়ে যাব পথ যে বিশ্বাসটা করত। সেটা তারা ওইভাবে মনে করেছিল তখন ইহুদি বললো হা অবশ্যই মৃত্যুর পরে এগুলি ঘটবে সে তখন কসম করে বলল ওই জাহান নামের বদলে পৃথিবীতে যদি বিশাল একটা ছিল বানিয়ে যেখানে তারা আগুন জ্বালাবে সুম্ময়ুধ খেলুন তারপর আমাকে যদি ওই আগুনে তারা ফেলে দিত এবং সেটা বন্ধ করে দিতামতের প্রতিবেশীটি বললো কল ওয়াই হক মোশেকরা যদি সেই ইহুদি প্রতিবেশীকে অংস অম অমা জালিক। এটার আলামত কি হবে তুমি যে বলছো যে এরকম এরকম আসবে সত্য তারা তখন তারা বললো কখন তুমি মনে করছো যে তারা আসবে কলা ফানা ইলাই তখন সে আমার দিকে তাকালো আমি তখন সবচেয়ে ছোট ছিলাম এই শিশুটি যদি তার পুরো জীবন সে বেঁচে থাকে তাহলে আমি আশা করে যে শেষ নবীকে এটা সালমা বলছেন আল্লাহর কসম দিন রাত তো শেষ হয়ে যায়নি যে দিন রাত অতিক্রম করতে করতে আল্লাহ তালা তার নবীকে পাঠিয়ে দিলেন সেই ইহুদি যে ইহুদি সংবাদটি দিয়েছে সে নবীজির সাথে কফরি করেছে হিংসার কারণে আমরা বললাম তুমি ধ্বংস হয় হে অমুক ইহুদি আলাস্তাবিল কলা আ তুমি কি সেই ব্যক্তি নাও যে নবীর ব্যাপারে আমাদেরকে বলেছিলে যে তিনি আসবেন দিক থেকে সেও যে তিনি নবী নবী কিন্তু হিংসা কারণে সে বলল সেই নন আসবেনা এখানে ইহুদি ব্যক্তিটি যে এই প্রতিবেশীদেরকে এসে দাওয়াটা দিয়েছিল এটা এই জন্য দিয়েছিল যে সে জানতো যে প্রতিবেশীর বিরাট অধিকার আছে প্রতিবেশীর হক রয়েছে সেজন্য সে প্রতিবেশীকে এই শেষ নবীর সংবাদটি সে দিয়েছিল ইমাম আহমদ রহেমাহ করলেন কি তুহ আমি তার সাথে সাক্ষাৎ করতে আমি খুব পছন্দ করলাম তার সাথে সাক্ষাৎ করলাম ফকুন্তার বলাগান আমি এই বিষয়ে আপনার সাথে সাক্ষাৎ করতে চেয়েছি যাতে করে হাদিসটি আপনাকে আমি জিজ্ঞাসা করতে পারি আপনি তো আমার সাথে সাক্ষাৎ এখন করেছেন এখন আপনি জিজ্ঞাসা করুন যে আমার কাছে এই সংবাদ পৌঁছেছে আপনি নাকি বলেন যে রসুল্লাহ সাল্লা সাল্লামকে আপনি বলতে শুনেছেন তিনি বলছেন সালাহাতুন তিন ব্যক্তিকে আল্লাহ জাল মোহাব্বত করেন পছন্দ করেন সালাহাতুন জাল আর তিন ব্যক্তিকে আল্লাহ আজাল খুব ঘৃণা করেন আপনি কি করেন তিনি বলেন যে হ্যাঁ আমি আমি আমার অন্তরঙ্গ বন্ধু মুহাম্মদ সাল্লাম সম্পর্কে মিথ্যা বলবো এটা তো কল্পনাই করার বিষয় নয় তো আমি জিজ্ঞাসা করলাম যে তিনজনকে আল্লাহ মোহাবত করেন সেই তিনজন কে তখন তিনি বলেন আল্লাহ যুদ্ধ করতে গিয়েছে দুঃশনের সাথে লড়াই করেছে মুজা হেদান যে প্রচন্ড সচেষ্টভাবে যুদ্ধ করেছে শক্তি প্রয়োগ করে যুদ্ধ করেছে এবং স্বভাবের আশায় করেছে সেটা এবং যুদ্ধ করে সে নিজে নিহত হয়েছে ওই ব্যক্তি যারা একজন প্রতিবেশি আছে যে প্রতিবেশী তাকে খুব কষ্ট দেয় কিন্তু সে তার কষ্টের উপরে সবর করে যেহেতু প্রতিবেশি। সে কোনো একশানে যায় না তার নির্যাতনের বদলে তাকে নির্যাতন করতে যায় না প্রতিবেশিত হকের কারণে আশা করে যাবৎ আল্লা তারা যথেষ্ট করে দিবেন মৃত্যু অথবা হায়াতের মাধ্যমে আর ব্যক্তি হলো রাজনীতির সে কোনো জাতির সাথে আছে কোনো গ্রুপের সাথে আছে যাবৎ ঘুমের কারণে তাদের তারা ইসলামের মহান মূলনীতির আলোচনা এখানে শেষ করলাম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 পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন ওয়াই ডি শর্ট কোড সোয়েব বিআইসি কোড বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান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 देख इन श्रेष्ठत कलरत साढ़े एगारोट पुन सम्प्रचार सकाल साढ़े दस टाय बांगे पीट टी